আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাক আলহামদুলিল্লাহ হামদ শাকিরিন ওয়াউস্লি ওয়া উসাল্লিম ও আলীল আমিন ওয়া আল আলহি ও আসহাবিহি আজমাইন আমি ভির স্ক্রিনের সামনে যে সমস্ত ভাই ও বোনেরা পৃথিবীর যে যেখানে আছেন আমার সালাম রলো আমার অভিবাদন থাকলো আপনারা ভালো থাকুন আজকের আমাদের এই নাই। जीवन जात रसुल करीम सल्लाह आलहीसलमर तैरिरा जेनारेशन साहबा जीवन के क्या रिलेट करा जाए ते जीवन साथ जीवन के कीभव मिलाना जाए क्या तक अनुसरण करते आलोचना एखे आसते हमें जो विषय वस्तु नहीं आलोचना करते हल जे कभी महिला जाहिली समाज के इसलमे पदार्पण कर কীভাবে তারা বড়ো বড়ো জ্ঞানী হয়েছিল কীভাবে তারা জ্ঞানের নতুন একটা দীপ্ত মশাল আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন এটা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আগে আলোচনা করেছি যে নবী করিম সাল্ল আলহিউসাল্লাম টার্গেট শুধু পুরুষদের করেননি তিনি টার্গেট শুধু মেয়েদের করেননি উভয়কে সমানভাবে তিনি টার্গেট করেছিলেন মেয়েরা জানার চেষ্টা করতো কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেটা পুরুষদের শিখাইয়েছেন ঠিক অনুরূপ সেটা মেয়েদেরকেও শিখিয়েছেন বলা যাবে না যে তিনি শুধু পুরুষদের শিখিয়েছেন মেয়েদের নন কারণ তখনকার সময়ে যে সমস্ত জ্ঞানের মাধ্যম ছিল তখন তো স্কুল মাদ্রাসা ছিল না আল্লাহ রসুল্লাহ সাল্লামও কোনো মাদ্রাসা তৈরি করেননি মসজিদ নাবু ছিল জ্ঞানের কেন্দ্র জ্ঞানের উৎস তিনি সেখানে কথা বলতেন তিনি সেখানে বক্তৃতা দিতেন তিনি সেখানে মেম্বারে দাঁড়িয়ে খোদ্বা দিতেন এবং এই প্রত্যেকটা জায়গায় কিন্তু নারীরা অংশগ্রহণ করত। ওনার একটা ভাষণ এটা রীতি ছিল যখন গুরুত্বপূর্ণ কোনো কিছু ঘটতো তিনি এই কথাটা বলতেন এবং বলতে বলতেন যে তোমরা এই কথা বলে মানুষকে ডাকো আর চলা তু বললে সবাই চলে আসতো মসজিদ না মেয়েরাও চলে আসতো সেখানে তিনি শিক্ষা দিতেন এই শিক্ষাতে মেয়েরাও যেমন পেত পুরুষরাও তেমন পেত এমন কি সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহা সহ যারা তার স্ত্রীরা ছিলেন তারা ঘরের কথা তো শিখতেন পরে বাইরে দাঁড়িয়ে বাইরে উনি কি বলছেন সেটাও হজরত আয়শা সিদ্দিকারাদি আল্লাহ তাল আনহা একেবারে নখ দর্পণে শোনার চেষ্টা করতেন একদিন এমন হলো রসুলের করিম সাল আলি ও সাল্লাম আখেরাতের একটা বিষয় নিয়ে খুব সুন্দর আলোচনা করতেছিলেন এত সুন্দর আলোচনা যে মানুষের মনকে শুয়ে দিচ্ছিল চোখের পানে আসতেছিল মানুষেরা কান্নাকাটা শুরু করে দিলেন তখন কান্নার শহরটা এত বেশি হয়ে গেল যে আশে সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা বলেন যে সাহাবাহিক রাম এত বেশি ছিলেন এবং তাদের কান্নার ধ্বনি প্রতিধ্বনি মসজিদে এত বেশি হচ্ছিল যে আল্লাহ রসুল সুল্লাহ আসাল্লাম যে এরপরে কি বলছেন আমি শুনতে পাইনি তার মানে এটা বোঝা যায় যে মেয়েরা কি হচ্ছে মসজিদে কী পড়াচ্ছে মসজিদে এটাও তারা জানার চেষ্টা করতেন আমরা একটা হাদিসের কাছে আসি সেখানে কি সুন্দরভাবে আয়সা সিদ্দিকা বলতেছেন যে নেয়সার আনসারের মহিলারা কতই না ভালো মহিলা উনি বহু জায়গায় আনসার মহিলাদের প্রশংসা করেছেন তার মধ্যে এটা এক জায়গায় যে নেয়াল নিসা উসা উল আনসার দিন লজ্জা তাদেরকে দিন শিখতে কোনো বাধা দেয়নি দিনের যখন প্রশ্ন আসত সেটা যতই প্রাইভেট প্রশ্ন হোক না কেন তারা রসুল করিম সাল্লাহ সরাসরি চিনতেন এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম কখনও ইনডাইরেক্ট আনসার দিতেন তারা এই ইনডাইরেক্ট না বুঝে আরও ডাইরেক্ট শুনতে চাইতেন কারণ তারা জানতে চাইতেন যে একে একজাক্টলি নলেজ কী এ সম্পর্কে আর দিক নির্দেশনা কী আল্লাহ কি বলেন রসুল কি বলেন এটা জানার জন্য আনসার মহিলারা চেষ্টা করত এই আমরা দেখতে পাই যে আনসারদের যারা ঘরের মহিলা ছিল তারা কিন্তু রসুল করিম সাল্লাহামের অনেক বিষয় তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের ওয়াইফরাও এদের মাধ্যমে শুনতে পেতেন যখনই কোনো আনসার মহিলা আসতো আশা সিদ্দিকা বলেন তখন আমরা সব একত্রিত হতাম তাতে করে ওরা প্রশ্ন করত আমরা এর মাধ্যমে উত্তরগুলোও জানতে পারতাম তাহলে জ্ঞান শেখার প্রতি তাদের যে আগ্রহ আমরা কিন্তু এই হাদিসটাতে জানতে পারি একবার এমন হয়েছে যে আবু সাইদ খুদ্ি বলেন যে রসুল করিম সাল সাল্লামের কাছে এক আনসারি মহিলা আসলো এসে বললেন গালাবানা আলাইকার রিজার এই যে আপনার পুরুষ সাহাবিরা আমাদের উপরে বিজয়ী হয়ে গেছে তারা আমাদের সময়গুলো অধিকাংশ সময়গুলো নিয়ে নিচ্ছে ফাজা আল্লাহ ইয়উমান মিন্ আপনি একটা কাজ করেন আপনার পক্ষ থেকে একটা দিন আমাদের জন্য ধার্য করুন বাবা আয়দাহি আল্লাহ রসুল করলেন কি যে তাদের জন্য একটা দিন ধার্য করে দিলেন এবং সেই দিন তিনি তাদের সাথে সাক্ষাৎ দিতেন বা ও আদ আহন ও আমার আহন্না তিনি তাদেরকে ওয়াজ করতেন এবং কমান দিতেন দেখেন যে জ্ঞানের এই যে সিস্টেমটা আল্লাহ রসুল কিন্তু একই ধরনের সিস্টেমে কাউকে শিক্ষা দিতেন না কিছু সিস্টেম ছিল পরামর্শ দেওয়া সুন্দর ওয়াজ করা আবার কিছু জ্ঞান ছিল কমান্ডের জ্ঞান দেওয়া কমান্ডের মাধ্যমে এইটা করো এইটা করো না ডুজ অ্যান্ড ডোন্টস করো এবং করোনা এই ধরনের কিছু কথা বলতেন তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো এগুলো করো হ্যাঁ তুমি মদ খেও না মিথ্যা বলো না এগুলো করোনা এইভাবে তিনি বলতেন আবার কখনো কখনো তিনি ওয়াজ করতেন যেমন কোনো মহিলার গল্প করতেন উনি একবার একটা গল্প করতেছেন ভাবে যে এক মহিলাকে আল্লাহ তালা দুজকে দেবেন একটা ছোট্ট বিড়ালের কারণে স্বাভাবিক রকম খুব ততস্থ হয়ে গেলেন তারা বললো একটা বিড়ালের কারণে একজন মহিলা দুজকে যাবে তার মানে হ্যাঁ এই সেই মহিলা বেধে রেখেছিল তার খাটের সাথে খাইতে দেয়নি অনেকদিন এবং শেষ পর্যন্ত বিড়ালটা মারা যায় তো এই এক পশুকে বিনা কারণে মারার জন্য এই মহিলাকে আল্লাহ তাল্লাহ দুজকে দিয়েছেন দেখছেন এই যে এই গল্প বলা এই গল্প বলে তাদের মাঝখানের মধ্যে একটা এই পদ্ধতিতে তিনি শিক্ষা দিচ্ছেন আনসার মহিলারাও এই শিক্ষা নিচ্ছেন এবং কমান্ডের মাধ্যমে তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন তার মধ্যে একটা হলো এমন শিক্ষা দেওয়ার মাঝখানে একটা শিক্ষা এমন ছিল যে তোমাদের মধ্যে যদি এমন হয় যাদের তিনটা বাচ্চা মারা গেছে তিনটা বাচ্চা মারা গেছে এরকম যদি হয় তাহলে এই তিনটে বাচ্চা তার জন্য আগুন থেকে রক্ষাকারী হবে তো একজন মেয়ে বলতেছি ইয়ার রসোলাল্লাহ তিনজন তো বললেন ঠিক আছে দুইজন যদি হয় দুইজন যদি মারা যায় তো কি হবে তখন আল্লাহ রসুল্লাহাম বলেন ওয়াসনে তাই নেই দুজনের জন্য দেখছেন যে ছাত্র এবং শিক্ষকের সাথে সম্পর্ক কেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেমন ফ্লেক্সিবিলিটির সাথে তাদেরকে শিক্ষা দিতেন এবং তারা কিভাবে শিক্ষা এই যে পদ্ধতিটা আমাদের মহিলাদের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো করি না আমরা মহিলাদেরকে এভাবে টিচ করি না মহিলাদেরকে আমরা অনেক সময় ইগনোর করে দেই তাদের প্রশ্নও অনেক সময় নেই না প্রশ্ন করতে বললে বলি যে তোমরা লিখে দাও সরাসরি কথা বলতে অনেকে ভালো পায় কিন্তু তারপরেও আমরা সময় দেই না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু এইভাবে না মহিলাদেরকে তিনি দেখেন কি সুন্দর করে তাদের জন্য আলাদা একটা ডেট নির্ধারণ করলেন এবং সেখানে তিনি তাদেরকে শিক্ষা দিতেন এটা কিন্তু সুন্দর একটা পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি কিন্তু আমরা করি না আমাদের সমাজ ব্যবস্থায় তাদের কোনো যেন পাত্তা নেই এমন অবস্থা হয়ে গেছে বহু সাহাবি এমন ছিল তারা অপেক্ষা করতো যে আজকে স্বামী আসলে স্বামীর কাছ থেকে শুনে নেব যে তারা কি শিখেছেন তো এরকম হতো যে স্বামীরা যখন ঘরে আসতেছেন আসার সাথে সাথে বলতেন যে আজকে কোন আয়াতটা নাজিল হয়েছে আজকে কোন প্রশ্নটা হয়েছে আজকে কোন শিক্ষাটা আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন এটা আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে যখন সুরা নুরের পর্দা সংক্রান্ত আয়াত হলো তখন দেখা গেছে যে স্বাভাবিক মহিলারা তার মানে পুরুষদের কাছ থেকে এটা শুনে নিলেন শিখে নিলেন জেনে নিলেন এবং অধিকাংশ ক্ষেত্রে কোরআনের যে সমস্ত আয়াতগুলো মুখস্ত করার হতো তাদের স্বামীদের কাছ থেকে তারা এটা মুখস্ত করে নিতেন চিন্তা করেন লেখা লেখাপড়ার যে ধরনটা আল্লাহ রসুল করলেন আল্লাহ রসুলের মাধ্যমে শিক্ষা নেওয়া স্বামীদের মাধ্যমে শিক্ষা নেওয়া মেয়েদের কাছ থেকে শিক্ষা নেওয়া অনেক মহিলা আয়সা সিদ্দিকার কাছে আসতেন এসে বলতেন যে মা এটা কি হবে আপনি বলুন উমেদ সাল্লামার কাছে আসতেন বলতেন আমা এটা কি হবে বলুন তাহলে তারা এইভাবেও তারা শিক্ষা নিচ্ছে মেয়েদেরকে শিক্ষার সমস্ত সুযোগগুলো কিন্তু করে দেওয়া হলো আমরা এখন মেয়েদের অনেক সময় এ করে দেয় যে না এটা তোমার জানার দরকার নেই তুমি এটা জানার দরকার কি এটা ঠিক নয় হ্যাঁ এটা আমাদের কিন্তু কর্তব্য মেয়েদেরকে লেখাপড়া শেখানোর ব্যাপারে চেষ্টা করা আর একটা জিনিস কিন্তু এটা মাথায় রাখা দরকার যে মেয়েদের উচ্চশিক্ষা মেয়েদের উচ্চশিক্ষা কতটুকু দরকার ইসলাম ব্যালেন্সের কথা বলে ইসলাম কখনো বলে না যে আপনি এমন কাজ করুন যা করতে করতে আপনার আরেক দিক বাদ পড়ে যাবে ইসলাম কখনো বলবে না যে আপনি উচ্চশিক্ষা নিতে নিতে আপনি মহিলা মানুষ আপনি উচ্চশিক্ষা নিচ্ছেন আপনার একটা ভবিষ্যৎ টার্গেট আছে সেই করতে যেয়ে আপনার সন্তানকে আপনি হারাই ফেলাচ্ছেন আপনার স্বামীকে আপনি হারাই ফেলেছেন এগুলো কিন্তু ইসলাম বলে না এই জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রেও মেয়েদের একটা লিমিটেশন থাকা দরকার তো আমরা ইনশাল্লাহ এগুলো আলোচনা করব। একটা ছোট্ট ব্রেকের দিকে যাচ্ছি আপনারা আশা করি থাকবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা অনেক গুনাহের কাজ করি আর কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরাগুনা বেঁচে থাকতে চান কবিরাগুনা থেকে তাহলে যোগ দিন আমার সাথে বিশ বাংলায় দেখুন বড় গুণা প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশের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 प्रति शनिवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नटा बांगलदेश সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি যখন দুজন মুসলিম করবে তার মূল নীতিটা কি মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না सामाजिक उन्नत इ क्यों गुरुत्वपूर्ण जाना देख इम समाज गुरुत्वर्नुष्ठान पिस প্রিয় ভাই বোনেরা আমরা যেটা আলোচনা করতেছিলাম যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহাম কিভাবে সমস্ত সমাজকে আন্দোলিত করলেন কীভাবে নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটালেন আমরা সেই সম্পর্কে আলোচনা করতেছিলাম যে একজন মেয়ে তার কত দিক দিয়ে শিক্ষার সুযোগ রসুল তার জীবনে করে দিয়েছেন রসুল করিম সাল্লি সাল্লাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাহাবি যারা মহিলা ছিলেন তারা কিন্তু অনেক অনেক জিনিস তারা শিখেছেন যেটা অনেক সময় পুরুষেরাও শিখতে পারতো না সুবাইয়া বিন হা আরেস ইনি একজন সাহাবি ছিলেন তো ওনার স্বামী মারা গেল। স্বামী মারা যাওয়ার পরে ওনার পেটে তখন বাচ্চা ছিল বাচ্চা জন্মগ্রহণ করার পরে উনি সুন্দর কাপড় চোপড় ফলা শুরু করেছেন এই জন্য যে তিনি বিয়ে করতে চান এবং কেউ যদি তাকে বিয়ে করতে আসে তখন তাকে দেখে কেউ অপছন্দ না করে এই জন্য তিনি সুন্দর ড্রেস পরতেছেন এটা চিন্তা করার বিষয় কিন্তু আমাদের সমাজে কিন্তু এসবগুলো আবার নাই একজন মেয়েকে বিয়ে দেওয়া হোক একজন বিধবা মেয়েকে এটা কিন্তু আমাদের সমাজে চায় না বরং তাকে কতভাবে ক্ষতি করা যায় সেজন্য ধ্বংস হয়ে যায় এগুলো আমরা চিন্তা করি মুসলমান নারীদের ইতিহাসে এমন ঘটেনি যে স্বামীর পরিত্যক্ত হওয়ার পরে তালাক প্রাপ্ত অথবা বিধবা হওয়ার পরে এমন কখনো ঘটেনি যে তার কোন জায়গায় বিয়ে হয়নি। কোনো সময় মেয়েদেরকে লেফট বিহাইন্ড করা হতো না কারণ কারণ ছিল ছিল এই কারণে যে অনেক সময় দেখা যেত মেয়েদের অনেকগুলো সন্তান থাকতো। তাদের কেমন লোক থাকতো না মুসলিমরা এটা মানে স্বেচ্ছাসেবী ভিত্তিতে তাকে বিয়ে করে সন্তানদেরকে দেখার চেষ্টা করতেন শুধু তাই না শুধু এই ওই কারণে না অনেক মেয়েদের এমন দেখা যেত অনেক অঢেল টাকা পয়সা আছে সৌন্দর্য আছে স্ট্রেটাস আছে টাকা পয়সাও আছে কারণ হলো। তার স্বামী যদি মারা যায় তার স্বামীর অর্থ সে পেয়েছে আবার বাবার কাছ থেকে সন্তান হিসেবে মিরাজ পায় টাকা পয়সা থাকতো তো তাদেরকে বিয়ে করতে মানুষ চাইতো তো যা হোক সুবাই আহা উনি তখন মানে সুন্দর পোশাক করা শুরু করে দিলেন এর মধ্যে একজন সাহবা ছিলেন তার নাম ছিল আবু সানাবেল এবং বা কাক আবু সানাবেল উনি যখন দেখলেন যে এই মেয়ে তার স্বামী মারা গেছে এবং কদিন আগে বাচ্চা দিয়েছে তো উনি বলেন যে তুমি এখন এত সুন্দর পোশাক পরছো কেন তোমার তো এটা পড়া ঠিক হবে না কারণ কোরআন শরীফে বলা হয়েছে যদি কোনো স্বামী মারা যায় তাহলে চার মাস দশ দিন তার দেরি করতে হবে কিন্তু তুমি তো চার মাস দশ দিন দেরি করি উনি বললেন বলো কি আচ্ছা ঠিক আছে তোমার এই কথাকে ঠিক তো বলে হ্যাঁ আমি যা বলতেছি এটা ঠিক উনি বললেন যে না আমি আমার রসুলির কাছে যাব তার কাছে শুনবো আমার মনে হয়েছে তুমি মনে হয় ভুল করতেছা উনি আমাদের রসুল সাল্লাসাল্লামার কাছে গেলেন যে বললেন যে আমার স্বামী মারা গেছে আমি তখন পেটেই আমার বাচ্চা ছিলাম প্রেগন্যান্ট ছিলাম এরপরে উনি চলে যাওয়ার পর আমার বাচ্চা হলো বাচ্চা হয়ে যাওয়ার পরে কি আমার ইদ্যত শেষ হয়ে গেল না এখন তো আমি বিয়ে করতে পারি আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ তুমি ঠিক কোথায় বলেছো এবং চিন্তা করে দেখেন যে সুবাই আন্তুল হারেস তিনি রাইট এবং এই যে পুরুষ যিনি তার ভুল ধরেছেন আবুসেনাবিল তিনি রং তাহলে জ্ঞানের কোন পর্যায়ে একজন নারী গেলে পুরুষেরটা রঙ হলো এবং মেয়েটা রায় হলো ইসলামের আসল শিক্ষাটা মকাস সরিয়াহাটাকে তাদের মাথার মধ্যে এমনভাবে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম সেট করে দিয়েছিলেন যে এই জ্ঞানের এই জায়গায় কিন্তু তারা অনেক উন্নত হতে পেরেছিলো এবং তাদের সন্তানরাও তাদের কাছ থেকে শিখেছে আমি একটা আলোচনা করতেছিলাম যে ওফায়াতুল আয়ার নামে একটা বই আমি পড়েছিলাম যার এ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি এবং এখানে যত মানুষের জীবনে আমি পড়েছি আমি দেখতে পেয়েছি তাদের প্রাথমিক শিক্ষা কিন্তু মা এবং বাবার কাছ থেকে হয়েছে এবং তাদের বিরাট একটা অংশ কিন্তু বাবা হারা একেবারে ছোটবেলা থাকে মায়ের কাছ থেকে তারা শিখেছে উম্মু একটা মাদ্রাসার মতন ইনা আয়দাত যদি এই মাদ্রাসাকে তুমি তৈরি করে নাও আয়দাত তাহলে এমন একটা জাতি গোষ্ঠী তুমি তৈরি করতে পারবে যারা একেবারে খুব ভালো খানদানের হতে পারে এই নেপোলিয়ানের একটা কথা ছিল যে তুমি আমাকে খুব ভালো একটা মা দাও তাহলে আমি তোমাকে একটা জাতি উপহার দেবো রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম মা তৈরি করেছিলেন এমন এমন মা তৈরি করেছিলেন যাদের যাদের পেট থেকে ওইরকম বাচ্চা আসছে সেসব বাচ্চা হয়েছে আল্লাহ তালার রহমতের ফুল হয়েছে যে গল্প আপনাদের সামনে বলা হয়েছিল যে একজন মেয়েকে আল্লাহ রসুল দেওয়া করলেন যে তোমার পেটে যে বাচ্চাটা আসছে আজকাল আসছে তার জন্য আল্লাহ এলেমে বরকত দান করে এবং প্রত্যেক কাজের জন্য বরকদ দান করে তার পেটে যে ছেলে জন্মগ্রহণ করছিল আবদুল্লাহ তার সাতটা বাচ্চা ছেলে ছিল সবাই কোরআনের হাফেজ হয়েছিল এবং বড়ো বড়ো আলেমের দিন হতে পেরেছিলেন তো এটা কিন্তু আল্লাহ রসুল্লাহ সব দিক দিয়ে একজন মেন্টরের ভূমিকা পালন করে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এমন শিক্ষা দিয়েছিলেন যে শিক্ষার ফলশ্রুতিতে একটা ভালো জেনারেশন তৈরি হয়ে গেল আল্লাহ রসুল সাল্ল আলহিউসাল্লাম তার স্ত্রীদেরকে বলতেন দেখো তোমরা আমার কাছ থেকে যা শেখো যা শোনো সেটা তোমরা মানুষের কাছে পৌঁছে দিও এবং সেটা তোমরা কোনো কার্প করো না এই জন্য আমরা দেখতে পাচ্ছি উমে সাল্লামা জাইনাজাহাস সমস্ত স্ত্রীরা যারা আল্লাহ পাশে সব সময় ঘুরতো তাদের কাছ থেকে অনেক অনেক হাতিস বর্ণনা হয়েছে অনুরূপভাবে অন্য স্ত্রীরাও অন্য অন্য মেয়েরাও যারা আল্লাহ রসুলের কাছে এসেছেন তারাও কিন্তু এইভাবে তার শিক্ষিত হয়েছেন শিক্ষিত জেনারেশন তৈরি করতে পারছিলেন বলেই তখনকার সমাজে অনেক কিছু করা সম্ভব ছিল এখন আমরা আসিম আর একটা ব্যাপারে যে আল্লাহ রসুল সাল্লি আসলামের এই শিক্ষাটা শুধু কি একমুখে ছিল সেটা কি শুধু কোরআন ভিত্তিক শিক্ষা দিতেন মেয়েদেরকে নাকি আরও অনেক কিছু শিক্ষা দিতেন আল্লাহ রসুল সাল আলিয়া মহিলাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়েছেন বিশেষ করে কিতাব আল্লাহ রসুল সাল্লা মেডিসিন সংক্রান্ত বিষয়গুলো যদি আপনি পড়েন দেখবেন যে হজরত ফাতিমা হজরত আয়েশা এদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম অনেক জিনিস শিখাই দিয়েছিলেন যেটা তিব্বের সাথে মেডিসিনের সাথে সম্পর্কিত তার কাছ থেকে মেডিসিনের সম্পর্কে জ্ঞান লাভ করেছেন বিশেষ করে সুলাইম তারপরে হজরত আয়েশা সিদ্দিকার মতন মানুষ তারা কিন্তু তার কাছ থেকে মেডিসিনও শিখেছেন আল্লাহ রসুল্লাহ আসলাম হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহাকে জ্ঞানের বিকাশটা এমনভাবে ঘটিয়েছিলেন যে তিনি লিঙ্গুইস্টিক্সে আহত আয়েশা ছিলেন একজন আয়াহ আল্লাহ তালার একটা নিদর্শন তিনি হাজার হাজার কবিতা বলতে পারতেন তিনি এত বেশি হাদিস জানতেন যে সেই হাদিসের কারণে আমরা দিনের একটা বড় অংশ তাদের কাছ থেকে পাই শুধু তাই না অনেক সাহাবাই এমন ছিল যে যখন তারা কোনো জিনিস আটকে যেতেন তিনি এগুলোকে এগুলোর জবাব দিয়ে দিতেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের এমন বহু জিনিস আছে যেখানে একজন সাহাবি একটা কথা বলেছেন আয়সা সিদ্দিকার আদে আল্লাহ তালহা বলেছেন না তোমার কথা ঠিক না এইটাই হবে সঠিক আল্লাহ রসুলের কাছ থেকে আমি এটা শুনেছি তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শুধু তিনি হাদিস বর্ণনা করেই খান্ত হননি তিনি অনেক সাহাবির ভুল চিন্তাভাবনাগুলোকেও তিনি ঠিক করেছেন একবার একজন সাহাবি বললেন যে আল্লাহ রসুল সাল্ল আলি ওসাল্লাম যখন মেয়ার আজ গেছেন তখন আল্লাহকে দেখেছেন তো এই কথাটা হজরত আয়শা সিদ্দিকার কানে গেলো উনি খুব রাগন্দিত হলেন গুসা হল উনি তাদেরকে ডাকলেন যে তুমি কোথেকে বলছো উনি বললেন যে কাজিবা ওই ব্যক্তি মান আন্না মিথ্যক মনকাল মোহাম্মদ সাল্ল আলহাম রব্বাহু ফিল্মে হরাজ যে ব্যক্তি বিশ্বাস করবে এবং বলবে যে নবী মোহাম্মদ সালাহ আলহিম তার রবকে দেখেছে এটা ভুল এটা মিথ্যা কথা কারণ হলো উনি উনার জ্ঞানের পরিধিটা দেখেন উনি বলতেছেন যে এটা কীভাবে সম্ভব সম্ভব এটা নয় কারণ হল যে আমি কোরআনের মধ্যে দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা বলছেন লাকুহুল আবসর অহুয় ই দরিকুল আবসর কোনো চক্ষুসমানের কোনো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ আল্লাহকে দেখতে পারবে না এবং আল্লাহ তালা তাকে দেখতে পারবে আর কোনো মানুষের ইদ্রাক মানে তার চোখের যে ইদ্রাক যে ক্ষমতা আছে দেখার ক্ষমতা তাকে আল্লাহকে দেখতে পারে না চিন্তা করেন যে আয়েশা সিদ্দিকার আদে আল্লাহ তালা আনহারে আলেমটাকে একবার একটু পর্যালোচনা করেন যে আল্লাহ রসুল তাকে কোন পর্যায়ে রেখে গেছেন তার এই ভুলটাকে উনি এসতেদ্রাক করেছেন উনি বলেছেন যে না আপনার একটা ভুল হচ্ছে বরং আল্লাহ রসুল আল্লাহকে দেখেন এটা একটা ডিবেটেবল কোয়েশন অনেক সাহাবা মনে করতেন যে তিনি আমাদের নবী আল্লাহকে দেখেছেন আর উনি ব্যাখ্যায় বলেছেন আল্লাহকে তিনি দেখেননি হজরত আয়েশা সিদ্দিক আদে আল্লাহ তালা ফিকটাকে তার বুঝটাকে তার আন্ডারস্ট্যান্ডিং তার ডেফ্থ কত ছিল এটা আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি যে একজন মহিলা কত বেশি জ্ঞানের অধিকারী হতে পারেন উনি শুধু এইভাবে না কোরআনের কোনো আয়াতকে বিশ্লেষণ করতে যে উনি কবিতার আশ্রয় নিতেন কবিতা নিয়ে আসতেন নিয়ে বলতেন এই আয়াতের এই অর্থ হতে পারে কারণ কবিদের মধ্যে এইরকম এরকম এরকম বলেছেন উনি এ সমস্তগুলো জানতেন উনার আব্বার একটা জ্ঞান ছিল সেটা হলো যে এল মুন্নাসাব বংশলতিকার জ্ঞান বংশলতিকার জ্ঞান আবু বকার তালা আনহু জানতেন একজনের নাম বললে বলতেন যে এর এর বাবার নাম এই এর বাবার নাম এই এরকম করতে করতে তার একবার মূল কথায় উনি বলে দিতে পারতেন এই এটা বিশাল জ্ঞান কিন্তু এটা চারটে খানে ব্যবহার না হজরত আবু বাকর আনহর এই জ্ঞানটাও হজরত আয়সা আনহা শিখেছিলেন আমরা আয়সা সিদ্দিকার উপরে কনসেন্ট্রেট করলাম এই কারণে যে মহানবী সাল্ল আলহিসাল্লাম যখন মেয়েদের শিক্ষা দিয়েছেন সাহাবাহাম শিক্ষা নিয়েছেন তখন কিন্তু একমুখী শিক্ষা নেননি দুনিয়ার ভেরিয়াস আসপেক্টস কে দিনের ভেরিয়াস আসপেক্টস কে তার লেখাপলার মধ্যে চলে নিয়ে আসছেন এটাই কিন্তু নবুয়াতের শিক্ষার একটা বিরাট দিক সাহাবাহিক রামের যারা মহিলা ছিলেন তারাও ছিল জ্ঞানের ভান্ডার তারাও ছিল একেবারে মহাতাদের সন্তানদেরকে লালন পালন করে জান্নাতে নিয়ে যাওয়ার মতন যোগ্যতা সম্পন্ন নারী যারা ছিলেন এমন একটা জ্ঞানের সত্ত্বাধিকারী যে জ্ঞানের সাথে মানে ভুল ত্রুটির সম্ভাবনা খুব কম ছিল কারণ তারা সরাসরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কাছ থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করেছেন শেখার চেষ্টা করেছেন তো এটা হলো আমাদের জন্য একটা শিক্ষা যে আমরা যারা এখন মুসলমান আছি নর নারী আছি বিশেষ করে নারী সমাজ আছে আমরা কিন্তু খুব পিছিয়ে খুব পিছিয়ে আপনি যদি একটু সার্ভে নেন তা দেখবেন যে আমাদের মহিলাদের ঠিকমতো কোরআন শরীফ তেলোয়াত করতে পারে না অনেক ভুল আছে আবার কোরআন শরীফ যদি তেলওয়াত শুদ্ধ হয় পথ্য জানি না পথ্য বোঝার চেষ্টা করে না এগুলো কিন্তু আমাদের করতে হবে কারণ সাহাবারা যারা জান্নাতে যাচ্ছেন তারা কিন্তু এইভাবে শিখেছিলেন আমরা যদি জান্নাতে যেতে চাই তাদের পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে আসুন আমরা সবাই মিলে কাজ করি সিদ্ধান্ত গ্রহণ করি ভালো চেষ্টা করি আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক सम्पद परीक्षा कर सम्पद नहीं परीक्षा समीक्षाएं अनुप्राणी आल्लाह अंतरे भीति सृष्टिकारी हादी समूह कल रगारोटा पुन सम्प्रचार सकाल दस टाय बांगल् জাকিরের জানার জন্য এটি পবিত্র কোরআনের ১১২ বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার্লাহাদ বলো তিনি আল্লাহ এক এবং আহাদ এবং তার সমতুল্য আর কোন কিছুই নাই সহি উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ हादिस नम्बर पांच तेतर सल्लाम कुरान तीन भाग्य करी कारो मुखापेक्षी नन तृत्य हल लामिद पलाम जन्म नें